আল্লাহ যারা এই দিনকে ঠিক মতো মানবে না অবিশ্বাস করবে দিনের দুশ্মনি করবে আখেরাতে তাদের আফসুস কি পরিমাণ হবে তাদের প্রসঙ্গ আলোচনার পরে আল্লাহ তালা নবী করিম সাল্লি আসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন তার সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে মক্কার এই জমিনে এবং তার হচ্ছে তাকে হত্যা করার চেষ্টা হয়েছে তার অধিকারী এমন ভালো মানুষের দুশ্মন হয় কেমনে পৃথিবীতে আমাকে বলেন এত ভালো মানুষের দুশ্মন থাকে দুনিয়ার মধ্যে এত খারাপ মানুষ আছে যে তারা নির্দোষ মানুষকে দুঃশ্মনী করে তাদেরকে দুঃশনী টার্গেট বানাতে তাদের কোনো ইত্যস্ততা করতে হয় না তো আজকের জমানায় এই জমানায় যদি আমরা দেখি নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয় তাহলে আমরা আশ্চর্য হব কেন কারণ স্বয়ং নবী মুহাম্মদ সাল্লামকে রেহাই দেওয়া হয়নি তাকে হত্যার চেষ্টা করা হয়েছে যদিও আল্লাহ তাহলে ওনাকে হেফাজত করেছেন দিনের দায়িত্ব নবুতের দায়িত্ব পালন করার জন্য তাদের এই আক্রমণ থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন হেফাজত করেছেন তো নবী করিম সাল্লা কষ্ট পাদ আমি তো কারো কেন আল্লাহ বলেন কুজদিবাত রসুল উম কাবলিকা আপনার আগেও যত নবী রসুল এসেছেন সবার বিরুদ্ধে দুশ্মনী করা হয়েছে সবাইকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হয়েছে আপনি একলা নাকি এই পরিস্থিতি মোকাবিলা করছেন তারা কি করেছে শোনেন আপনাকে তাই করতে হবে আলা সব নবীরা সবর করেছেন তাদেরকে যখন মিথ্যাবাদী বলা হয়েছে তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে তাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে সবাই সবর করেছে আপনাকেও সফর করতে হবে আমার সাহায্য আসা পর্যন্ত না আসা পর্যন্ত তাদেরকে কষ্ট মোকাবিলা করতে হয়েছে যুগে যুগে সমস্ত আম্বি কেরামের যুগে আম্বি কেরামদের পরে উম্মের যুগে সবসময় দিন ওয়ালাদের বিরুদ্ধে দুশ্মনী পৃথিবীতে হয়েছে না হয়নি হয়েছে এটাই হচ্ছে দুনিয়ার মানুষের দিনের সঙ্গে তাদের এই ব্যবহা কি তাদের করতে এসেছে মানুষ তার খাহে নফসানি মানুষ তার অন্যায় অপকর্ম দুর্নীতি মানুষ মানুষকে শোষণ করা মানুষ মানুষের উপরে প্রভুত্ব সৃষ্টি করার যে একটা মানুষের মধ্যে খাহেস আছে ক্ষমতা পেলে অর্থ পেলে সুযোগ সুবিধা পেলে মানুষ নিজের এগুলা হাত থেকে হারিয়ে যায় কিনা এগুলো ধরে রাখার জন্য কোন জায়গায় চ্যালেঞ্জ আসে কিনা তাদেরকে শেষ করে দেওয়ার জন্য মানুষের এই প্রবণতা যুগে যুগে ছিল নবীরা যদি নবীদের এই দিন প্রচার হয়ে যায় তাহলে তাদের রাজত্ব আর থাকবে না মানুষ আল্লাহ তারা হুকুমের দিকে চলে আসবে তাদের দাসত্ব করবে না তারা যে সুযোগ সুবিধা ভোগ করছে এগুলো চুরমার হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত বিজয় না হয় নবীকারী সাল্লাহকে বহুদিন নির্যাতন সহ্য করতে হয়েছে মক্কায় কত বছর ১৩ বছর মদিনায় কত বছর দশ বছরের কাছাকাছি না হলেও মক্কা বিজয়ের আগ পর্যন্ত কষ্ট মোকাবিলা করতে হয়েছে মোদিরা হিজরত করার পরে আক্রমণ করেছে বড় তিনটি ছোট খাটো কে রক্ত দিতে হয়েছে সাহাবাহিক রামকে তাই না তো এই জন্য এই কথাগুলো শুধু নবী করিম সালকে বলা হচ্ছে না তার উম্ম বলা হচ্ছে যে তোমাদের জন্য তাই আছে তোমরা দিনের কাজ করবি আর পরীক্ষা নিরীক্ষা কষ্ট আসবে না দিনের কাজ করলে সবাই ওয়েলকাম করবে এইরকম কি ঘটে ওলা মু আল্লাহ মধ্যে কোন চেঞ্জ হবে না পরিবর্তন হবে না দিনের কাজ করতে গেলে কষ্ট আছে এই কথার মধ্যে কোনো পরিবর্তন হবে পরিবর্তন হবে না তাহলে এই কথা সকল যুগে নবীর দুশ্মনরা ইসলামের দুশ্মনরা করে এসেছে এই যুগে করবে না এরকম কোন চিন্তা করার সুযোগ নেই অলরেডি আপনার কাছে খবর এসেছে আগের নবীদের সম্পর্কে আল্লাহ ইতিমধ্যে নাকি অনেক খবর দিয়েছেন মুসা আলাহ ইসলাম কি কষ্ট করেছেন কতবার আলোচনা হয়েছে ইব্রাহিম আল্লাহ ইসলামের কথা কোরআনে পাকে আলোচনা হয়েছে কিনা নুহ আলামের কথা আলোচনা কি হয়েছে সব কাহিনী নবীদের হুদা আলাম কি করেছে হত্যা করার জন্য তাদেরকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য কোন জায়গায় চেষ্টা করেনি আপনি সব কাহিনী শুনেছেন এগুলো শুনে আপনাকে সমস্ত নবীদের পথে মজবুত হয়ে টিকে থাকতে হবে আর নবীর উম্মের এই লাইনে শিক্ষা গ্রহণ করতে হবে এবং দিনের কাজ চালিয়ে যাওয়ার জন্য বাধা বিপত্তি অত্যাচার নির্যাতনের মোকাবিলায় অটুট হয়ে থাকতে হবে আপনার প্রতি যদি খুব বড় হয়ে যায় তাদের মুখ ফিরিয়ে নেওয়া দিনকে গ্রহণ না করা দিনকে বর্জন করা দিনকে যাওয়া যদি তাদের এই কাছে খুব কষ্টের কারণ হয় তাহলে আপনি চাইলে জমিন খুঁড়ে যদি অথবা আসমানের মধ্যে সিঁড়ি লাগিয়ে কোন দলিল প্রমাণ নিয়ে এসে তাদেরকে বুঝাইতে পারেন তো করেন দেখি তারা বিশ্বাস করবে না এটা দেখান না সেটা দেখেন না কোন আসগি কিছু নাই আপনি কি নবী হলেন তো তিনি মনে করেন আল্লাহ তালা দিদি এরকম কিছু চমক দেখাই দিতেন মুসা আল্লাহ সাল্লামকে দিয়ে আল্লাহ অনেক লাঠি ছাপ হয়ে গেছে তাই না সাগরের মাঝখান দিয়ে কি বের হয়ে গেছে রাস্তা বেরিয়ে গেছে তো এরকম কিছু দেখালে তারা যদি তারা যা চায় আল্লাহ তা কিছু দেখিয়ে দেন তো তাহলেও তো যদি দিনের দিকে আসে অসুবিধা কি দু চারটা আল্লাহ দেখিয়েছেন তারা বলছে চাঁদকে দুই টুকরা করতে পারো কিনা দেখি তিনি ইশারা করেছেন চাঁদ দুই টুকরা হয়ে গেছে জমিনে মনে আসে না তো তারা কি আবু জুহ আবুল ইমান এনেছে ইমান এনেছে না মানে উঠ তাও কেমন উঠ গর্ভবতী উঠ হওয়া লাগবে এরকম বের করতে পারলে বিশ্বাস করবো তো গর্ভবতী উঠ বেরিয়ে এসেছে পাহাড় কেটে পাথর থেকে বেরিয়ে এসেছে তাদের সামনে দেখলো ইমান এনেছে পরে ওই গাফিকে তারা ওই মুখকে তারা হত্যা করেছে আল্লাহ দেওয়া ওদেরকে তোমরা কি দুষ্ট আমি জানি আকাশ থেকে জমিন থেকে যত তোমাদেরকেই মর্যাদা দেখানো হোক তোমরা ইমান আনবে না আমি জানি তোমাদের দিলের ভিতরে আসি কুফুরি দিলে দিনের দুশ্মনই তোমাদের অন্তরে জায়গা করে নিয়েছে দিন তোমাদের দুশ্মন এটা ভালো করে আল্লাহ বলেন আপনার যদি আর কোন খুঁড়ে কিছু বাইরে নিয়ে আসেন অথবা শ্রেণী লাগিয়ে আসমানে উঠে সেখান থেকে কিছু নিয়ে আসেন তারা দেখি তারপরে ইমান আনে কি না দেখেন দেখি তার অর্থ হচ্ছে আপনি এরকম কিছু দেখালেও তারা ইমান আনবে না আল্লাহ যদি চান তারা হেদায়ত আনবে যে কোনো তরিকায় তাহলে আল্লাহ তালার এমন পাওয়ার আছে তিনি তাদেরকে হেদায়তের রূপে সবাইকে জমায়েত করে ফেলবেন আল্লাহর কে এরকম পাওয়ার আছে না নাই পাওয়ার ব্যবহার করে যদি জোর করে যাবার দেশে বলে এই কবুল করা নয় শেষ করে দেব এরকম তরিকা এরকম আজাব এরকম ভয়ানক কিছু নিয়ে আসলে সবগুলো তখন দৌড়ে কিন্তু আল্লাহ মানুষকে এই আনান আনান কোন মানুষকে দিনের কথা পেশ করা হবে আল্লাহর কিতাব থেকে মানুষকে ডাকা হবে আহ্বান করা হবে অতি সুন্দর সত্য কথা যে কালামের মধ্যে কোনো সন্দেহ নাই যা কাল কিতাবা ফিরে কোনো সন্দেহ নাই এত সুস্পষ্ট কথা এগুলো শুনে যারা স্বেচ্ছায় ইমান গ্রহণ করবে আল্লাহ ওই লোকগুলার ইমান চান আর যাদেরকে গলা টিপে ধরে ইমানো চান কখনো নয় আল্লাহ তালা বলেন আমি যদি চাইতাম তাহলে একটাও ইমান না আইনি উপায় ছিল না আমার কাছে এমন পাওয়ারও আছে কিন্তু আমি পাওয়ার ব্যবহার করে ইমান আনাব না আমি দেখতে চাই কারা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় দিন ইসলামের দিকে আসছে তাদের জন্য আমি অপেক্ষা করবো তাদেরকে আমি গ্রহণ করব, আর যারা আসবে না আমি জোর করে আনব না কাজেই তাদের কপালে নাই এটা আপনি ধরে নেন আপনি আপনার কাজ করে যান যারা গ্রহণ করে না এদের হিসাব বাদ দিয়ে যারা গ্রহণ করতে চায় তাদেরকে দাওয়াত দেন কিছু লোকের কপালে নাই খাতাম আল্লাহ আল্লাহ তাদের অন্তরে আল্লাহ সিল দিয়ে দিয়েছেন গোমরা হয়ে যাবে তারা কোনদিন তাদের কপারে জুটবে না তাদের জুটবে না আচরণ করবেন না আল্লাহ মাফ করুন কথাটা তো মনে হয় যেন শুনতে বেয়াদবী হয়ে যায় কিনা আমাদের পক্ষ থেকে বেয়াদবী হতে পারে আল্লাহ তো ওনার সৃষ্টিকর্তা আল্লাহ ওনাকে জাহিল মনে করেননি কিন্তু এই কথাটা ওনার মাধ্যমে বলা হলেও আমরা যেন কোনো সময় মনে না করি কোন তরিকায় ইসলামকে মানুষের মধ্যে ঢুকানো যায় অনেক সময় বিভিন্ন তরিকার কথা মানুষের মনে কেউ কোন কোনো মুসলমান যদি মনে করে যে দুনিয়ার মধ্যে মানুষকে ভয় দেখিয়ে অস্ত্র দেখি ইসলাম কবুল করাতে হবে এরকম কোন দুশ্চিন্তা যেন কোনো মুসলমান না করে বাড়ি দিয়া হয় কালিমা পড়ানো দিলাম কল্লা ফেলে দিলাম এইরকম তরিকায় ইসলাম প্রচার করা হয়েছে পৃথিবীতে এই খবর কি আপনারা পেয়েছেন নাকি কিন্তু এই পাশ্চাত্যের লোকেরা তাদের বই পুস্তকে লিখেছে ইসলাম পৃথিবীতে তর বাড়ির জোরে প্রতিষ্ঠিত হয়েছে মিথ্যা কথা। আর এখন মাঝে মাঝে কোনো কোনো জায়গায় এরকম দুই চারটা খুন খারাপ ঘটায় বিস্ফোরণ ঘটায় কোনো জায়গায় ধরে একজনকে এরকম হত্যা করে একদম টেলিভিশন সারা দুনিয়া মিডিয়ার মধ্যে দেখায় আর ইসলামটা একটা হিংস্র জিনিস হিসাবে আবিষ্কার হয় এগুলো যারা করে আর করায় সবই এক জিনিস যারা করে এদেরকে দিয়ে করানো হয় ঠিক কিনা বলেন যারা করে আর করায় সবই এক জিনিস এই কথা বুঝাইতে যে ইসলাম এরকম ভায়োলেন্স ইসলাম এরকম সন্ত্রাস নিয়ে এটা প্রমাণ করার জন্য এরকম ঘটনা পৃথিবীতে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘটেই যাচ্ছে যতই ঘটে যাক না কেন ইনশাআল্লাহ এই ইসলামের আলোকে ফু দিয়ে নিভানো সম্ভব হবে না তাহলে জাহের মতো আচরণ করে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না যারা মিডিয়ার মধ্যে মানুষ হত্যা করে এরকম করে দেখায় তারা কি ইসলামের খেদমত করে মনে করেন কোনো দিন না কুশ্চিন কালেও নয় কখনো নয় এই সমস্ত অপকর্ম দুষ্কর্ম থেকে ইসলাম বহুদূর ইসলামের সঙ্গে এগুলোর কোন সম্পর্ক নাই আবার কোনো কোনো লোক আছে ইসলাম বোঝানোর জন্য ইসলামের দিকে আনার জন্য এত মজবুত ইসলাম দেখলে লোকরা ভয় পাবে তো ইসলামটাকে ধুয়ে মুছে আর কিভাবে হালকা করা যায় আর একটু করা যায় ইসলামের মধ্যে গান বাজনাও আসে ইসলামের মধ্যে নারী পুরুষের এত কড়া পর্দা না করলেও চলে নামাজ না পড়লেও ইসলাম থাকে এরকম বিভিন্ন তরিকার ইসলাম আছে বলে যে কোনো কোন কোন মুসলিম আসে আমি খুব মৌলবাদী মুসলিম না আমি খুব আপোষকামি মুসলিম এরকম মুসলমান আছে না এই কথা মনে করলে বলে যে মুসলমানদের ব্যাপারে একটু ভালো ধারণা হবে তারা সবকিছু অ্যাডপ্ট করতে পারে এটা হলে মোটামুটি ইসলামের ব্যাপারে খারাপ ধারণা খুব কমবে এরকম কেউ কেউ ধারণা করে এই সমস্ত লোকদেরকে মেসেজ দেওয়ার উদ্দেশ্যের মতো হয়ে ইসলাম ইসলামকে ইসলামের তরিকায় পেশ করতে হবে যখন আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় মুসলমানরা মহিলাদেরকে পিছনে রাখে পর্দার মধ্যে রাখে তাদেরকে পর্দা দিয়ে তাদেরকে নির্যাতন করা হয় ঘরের মধ্যে তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় নারীর স্বাধীনতা এই সময় নাই মুসলিমরা বলে মুসলিমরা বলে কি না কি সুন্দর তরিকা আমরা কি নারীদেরকে পর্দার মাধ্যমে তাদের অধিকার হরণ করে ফেলেছি আমরা কি আমাদের মাদেরকে সম্মনের আসনে রাখি না মা নারী পিতা পুরুষ থেকে কয় গুণ তার সম্মান বেশি তিন গুণ বেশি কোথায় নারীদের অধিকার দেওয়া হয়নি ইসলামে অন্য কথায় ইসলামকে ইসলামের ইসলামকে ধুয়ে মুছে একটু হালকা করে এই ইসলামকে তাদের মত করে প্রেজেন্ট করা এই কাম যারা করে তারা ফলা তা কুনান্ন মিনাল জাহিনদের মতো ইসলামের কথা তুমি প্রেজেন্ট করোনা সহি তরিকায় বলো হক বলে যাও তবে অফ হাসান সুন্দর করে উপস্থাপনা করা সুন্দর ভাষায় উপস্থাপনা করা এটা অবশ্য জরুরি একবারে মানে ভাষা ব্যবহার করতে হবে নাকি না সুন্দর ভাষায় সাবলীল ভাষায় মানুষের বুঝতে পারে এই সমস্ত হেকমতের সাথে এগুলো ঠিক আছে কিন্তু ইসলামের মূল বক্তব্য যাতে করে বিকৃতভাবে উপস্থাপনা না করা হয় মূল কথা যেন পেশ করা হয় এটাই হচ্ছে আল্লাহ নির্দেশ আপনার ডাকে সাড়া দিবে আপনার কথায় আপনার আহ্বানে সাড়া দেয় কারা যারা কথা ঠিক শুনে যারা শুনতে পায় তারা ঠিকই সাড়া দেয় আর যারা তাদেরকে আল্লাহ কে আমাদের দিন উঠাবেন অতপর আল্লাহ তালা কাছে নিয়ে আসা হবে আবু জাহাল বলেছিল ইন্দুকা বলা কি নুকা জেবু মা যে এটা বিহী ওকে যে হে মোহাম্মদ আমরা তো তোমাকে মিথ্যাবাদী বলি না তুমি তো সবসময় সত্য কথা বলে এসেছো তবে যে বয়ান কর তুমি যে দাওয়াত নিয়ে এসেছ এক কথা ওই বক্তব্যটা তোমার ঠিক না তুমি আসলে বাকিমানদের দোষ না আসলে কোন জায়গায় ইসলামের দোষ মূল কথা এটা মুসলমানদেরকে এরকম সন্ত্রাসী বানানো হয় উদ্দেশ্য উদ্দেশ্য ক্রিমিনাল মুসলমানের টার্গেট টার্গেট না। আসলে টার্গেট কোনটা ইসলাম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 আলীর আদাল শুনেছেন খাদিজ রাদ শুনেছেন ইসলাম কবুল করেছেন তাই না আর ওরা যে শুনে শুনে শুনে না এরা মুর্দা মানে এদের কোন প্রাণ নেই এদের কোনো রূপ নেই জিন্দা থাকলেও আল্লা তালা তাদেরকে মুর্দার মতো করে ফেলেছেন আপনি মুর্দাকে নিয়ে অনেকক্ষণ পর্যন্ত ওয়াজ করেন তাকে অনেকক্ষণ পর্যন্ত বুঝান তার কিছু আছে আর ছাড়া দেওয়ার কিছু আছে আল্লাহ বলতে চান যারা ইসলামের দুশ্মনি করে ইসলামকে কবুল করে না ইসলামের কথা শুনলে আরো তারা দুশ্মনী করে এরা আসলে এদের জীবনটা মিতের জীবনের মতো তারা নাই তাদের হায়াত নাই আসল হায়াত আসল হায়াত আল্লাহ কে চিনা যে আল্লাহকে চিনে না সে অপেক্ষা করতে হবে সত্যি তার আসল মরণ হওয়ার পরে যখন আল্লাহর কাছে যাবে হাসরুদ্দিন উঠানে হবে সেদিন তাকে বলা হবে শুনেছিল নাকি শোনো নাই তখন তার সেই ওই অপেক্ষায় আসে তখন সে আফসোস করে যা কিছু বলার তাই বলবে আয়াত ওাল কিন তারা আরো বলে তার প্রতি তার রবের কাছ থেকে কোন আয়াত নাজিল হতো আয়াত তো আর আয়াত আবার আয়াতের অর্থ হল প্রমাণে অদ্ভুত কিছু একটা ঘটে যেত অতি আশ্চর্য ধরনের কোন ঘটনা যদি ঘটতো সে নিয়ে আসতে পারত তাহলে বুঝতে পারতাম হয়তো বা সে সত্যি নবী এই কথাগুলো নিয়েই তো উপরে এতক্ষণ আলোচনা হল তাই না তো আল্লাহ তালা বলে দিচ্ছেন এখন আপনি ঘটিয়ে দেওয়া আমার আল্লা পা কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না যে এই তরিকাটা তাদের জন্য ভালো নয় কারণ কি যখনই কোন এরকম বড় মর্যাদা আসে সেই মর্যাদা দেখার পরে যদি অস্বীকার করে ইমান আনতে তাহলে তখন কি ঘটবে গদব তুলে আসবে সমস্ত জাতি নিঃশ্বাস হয়ে যাবে আল্লাহ তালা এতটুকু করেননি রাসুল উসালাম আল্লাহর কাছে এটা চাননি যে তারা অস্বীকার করুক আর গদ দিয়ে সবাইকে ধ্বংস করা হোক তিনি ওনার আশা আছে একদিন হয়তো বা তারা কবুল করবে তারা কবুল না করলে তাদের ছেলে মেয়েরা কবুল করবে আর নবী করিম সালামের এই চাওয়া আল্লাহ হয়েছে আবু জাহাল ইমান আনেনি সে মরে গেছে তার আগেই তার ছেলে আবু জাহাল সেও লিডার ছিল মুসলমানদের বিরুদ্ধে দুঃশ্মী করতে সে কবুল করে ফেলেছে সে কবুল করে ফেলেছে আবু যখন মক্কা বিজয় হয়েছে পালিয়ে সেখান থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে অপর তীরে আবে সিনিয়া হোক মিশার হোক কোনো দিকে চলে যাবে এই দেশে আর থাকবে না তার স্ত্রী ইসলাম কবুল করেছে অলরেডি ফতে পরে আবু সুফিয়ান সহ সবাই কবুল করেছে একরাম স্ত্রী কবুল করেছে স্ত্রী কবুল করে বলেন ইমান কবুল করার জন্য আপনি তাকে নিরাপত্তা দিবেন তিনি বলেন নিয়ে আসো নিরাপত্তা দিয়ে দেব ইমান কবুল করুক তখন দৌড়ে আসল তার বি এসে দেখে যে তার নৌকা ছেড়ে দিয়েছে কিন্তু এখন দেখা যায় চিৎকার করে বললো না আমি ইমান এনেছি তিনি আমাকে ক্ষমা করে দিচ্ছেন সবাইকে ক্ষমা করে দিয়েছেন আমি তোমার জন্য ক্ষমা নিয়ে এসেছি নিরাপত্তা নিয়ে এসেছি আল্লাহর দিকে আস আর এই সমস্ত সীমা করো না অনেক বুধানোর পরে সত্যি কথা রাখবে সত্যি ফেরত এসেছে নবী করিম ইসালামের কাছে গিয়ে তার মহান কথা শুনে সে তার কাছে গিয়ে কালিমা পড়ে ফেলেছেন নবী করিম ইসালাম তাকে কালিমা পড়ে সে এক নামে আপনি জাহাল পরে অনেকগুলো জাহাদ নেতৃত্ব দিয়ে শহীদ হয়েছেন তাহলে তিনি যদি বদম করতে অথবা মোজ যা এনে সবাই হালাক হয়ে যেত কি লাভ হতো বলে এটাই ইসলামের বাণী ইসলাম তো মানুষকে হালাক করতে চায় না ইসলাম মানুষের আল্লাহ ইসলাম ইসলামের বিরুদ্ধে আর কিছু অপকর্ম ঘটিয়ে আজকে ইসলামকে কলঙ্কিত করার কাজ এই দুই গোষ্ঠী করছে ইসলামের দুশ্মনরা বাইরে থেকে আর ইসলামের ভিতরে তাদের কিছু লোকজন ঢুকিয়ে দিয়ে এই ধরনের দুই ধরনের লোকের দ্বারা আজকে ইসলাম একটি খারাপ ইমেজ তৈরি করার প্রচেষ্টা চলছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা যদি ঠিকমতো দিনকে আমল করি আমাদের মধ্যে যদি দিনের আন্ডারস্ট্যান্ডিংটা সহি থাকে আমাদের আমলের মধ্যে চরিত্রের মধ্যে মহাবিলাতের মধ্যে লেনদেনের মধ্যে যদি আমরা ইনশাআল্লাহ এই দিনকে ধরে রাখতে পারি আর মানুষের কাছে দিনের সুন্দর দিক তুলে ধরতে পারি এই দিনকে ঠেকানো যাবে না ইনশাআল্লাহ ফিল অতো ওয়ু বিজ না হাই ইল্লা উমুন্ুকুম মা ফতো না ফিল কিম ইহিঃ আল্লাহ তালা বুঝাচ্ছেন এখন দুনিয়ার মানুষকে ইসলামী দুশ্মনী যারা করে তাদেরকে তাদেরকে আরো আয়তনাদ করে বুঝান আল্লাহ তালা যে জমিনের মধ্যে কোনো প্রাণী নেই কোনো জীব জানোয়ার নেই এবং কোন পাখি নেই যে দুই পাখার উপরে ভর করে উড়ে তারা সবাই তোমাদের মতোই এক একটি জাতি এক একটি প্রজাতি মানুষ যেরকম একটি জাতি এক প্রজাতি ঠিক তেমনি জানুয়ার মধ্যে কত জাতি প্রজাতি আছে কত কেসেম আছে সবাই তো তোমাদের মতই তো তোমাদের মতো বলতে সবাই তো মানুষের মতো না মানুষ তো অনেক ডিফারেন্ট মানুষ তো মানুষের মধ্যে অন্যান্য প্রাণীর মধ্যে অনেক পার্থক্য আছে তবে অনেক সত্যি আবার মিল আছে আমাদের খাওয়া দাওয়া করা লাগে মানুষের পশু পাখি প্রাণীর খাওয়া দাওয়া করা লাগে লাগে আমাদের ঘুমানো লাগে তাদেরও ঘুম লাগে আমাদের শীত লাগে গরম লাগে তাদেরও শীত গরম আছে আমাদের দাম্পত্য জীবন আছে বাচ্চা কাচ্চা হয় তাদেরও দাম্পত্য জীবন আছে একরকমের বাচ্চা কাচ্চা হয় সব প্রাণী এগুলো আছে না তা আল্লা তালা বলেন শুধু তোমরা তো না আমার তো অনেক সৃষ্টি আছে দেখো সবাইকে তোমরাদের যেরকম নাফরমানি কর কোন জানুয়াটা তোমাদের মতো নাফরমানি করে দেখাও মানুষের চেয়ে হিংস্র আর কোন জানোয়ার পৃথিবীতে আছে আপনি বলবেন বাঘ ভালুকুত হিংস্র মানুষ ধরে খেয়ে ফেলে একটা বাঘ ক্ষুদা লাগলে কয়টা মানুষ মারে চান্স পেলে একটাই তার জন্য যথেষ্ট কিন্তু একটা মানুষ নিজের সুযোগ সুবিধার জন্য কারো সম্পত্তি দখল করার জন্য কয়জনকে মারতে রাজি আছে যত মারার আগে মারতে রাজি আছে তাহলে মানুষের চেয়ে হিংস্র আর কোন জানোয়ার পৃথিবীতে নাই মানুষটির যে নাসলান আর কেউ নেয় যে জুলুম মানুষ করতে পারে জানুয়ারদের আল্লাহ যে তোমাদের যেরকম বিচার হবে জানোয়ারদেরও বিচার হবে হাজি রসুল্লাম বলেছেন যে সিংওয়ালা জানোয়ার আর সিং ছাড়া জানোয়ার দুইটা তখন গুতাগুতি লাগে কোনটা সুবিধা করে বেশি সিংহওয়ালাটা সিং যেটা নাই ওই বেচারা তাকে গুতা দিতেই পারে করবেন এই বেচারা তাকে আল্লাহ জানোয়ারে শিং নিয়ে যান তার শিং থাকবে না আর যে শিং ছিল না ওই জানোয়ারে শিং দিয়ে দিবেন বলবেন যে যে কয়টা গুতা তোমাকে দিয়েছে ওই কটা গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও ইনসাফ কায়ে করবেন জানুয়ারের উপরে তারপরে তারা যখন তাদের এই ইনসাফ হয়ে যাবে তাদের প্রতিশোধ নিয়ে ফেলবেন আল্লাহ তাদেরকে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন তাদের কিছু হবে না তাদের বিচার দানা পানো শেষ কিন্তু মানুষের জন্য অনাদিকাল জান্নাতের এই নিয়ামক অথবা আল্লাহ মাফ করুন অপরাধীদের জন্য অনাদিকাল জাহান্নামের ওই শাস্তি অপেক্ষা করেন তো আল্লাহ তালা বলছেন কত বাখলুক আল্লাহর জমিনে আছে কত মানুষ আল্লাহ কত মখলুক চালান তোমাদের মানুষদেরকে চালানোর জন্য একটু নবী পাঠিয়েছি দিকে আসতে বলছি তোমরা এত ঘাড় মোটা করে ফেলেছো আমি কত মাখলুক চালাই তোমাদের খবর আছে আমার কাছে সমস্ত মাখলুকের হিসাব আছে না ফরত না ফিল কিতাব আমার কাছে যে কিতাব আছে যেখানে সমস্ত কিছু রেকর্ড করা হয় জমিনে কয়টা প্রাণী আছে কয়টা পিপড়া পিপিলিকা আছে মশা কয়টা কত টাকায় আছে। প্রত্যেকটা লিস্ট সহকারে আল্লাহর আছে দূরের কথা। গাছের একটা পাতা কখন পরবে কোনটা পড়ছে কোনটা পড়েনি সমস্ত আল্লাহ তালার কাছে ইল্লাম ফি কিতাব সমস্ত আছে এত বড় আল্লাহ তালা নমানি করো এই হলো কিতাবের অর্থ যে আমার কাছে রেকর্ড করা কিতাবের মধ্যে কোনো কিছুই বাকি নাই এটা একটা তাফসিল এই আয়াতে আয়াতের মুফাস আরেকটা তাফসিরের সম্ভাবনা কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে কি ম্যাফের কিতাব এ মিনশাই আমি এই কিতাবের মধ্যে এত সুন্দর করে সব কিছু তোমাদের জন্য বয়ান করেছি কোন জরুরি কথা আমি এই কোরআনে বলা থেকে বাকি রাখি নাই তারপরে তোমরা ইমন আনবে না তবে আয়াতে আল্লাহ বলেছেন আর কোন কথা বাকি আছে যেটা বললে তারা তাহলে আল্লাহ কিতাবের মধ্যে আমাদের জন্য প্রয়োজনীয় মূল নীতি সব কিছু বলে দিয়েছেন তো কোরআনে সবকিছু বলে দিলে আর হাদিসে দরকার কি হলে প্রশ্ন আসে হাদিসে আরো কিছু আছে সেটা মেইনলি কোরআনের ব্যাখ্যা সংক্রান্ত অনেক কিছু খুঁটি নাটি আল্লাহ তালা হাদিসের মাধ্যমে বিস্তারিত বয়ান করে দিয়েছেন অনেকটা তাফসির বয়ান করেছে। মূল কথাগুলো প্রিন্সিপালগুলো সবগুলো কোরআনে পাকে চলে এসেছে তাফসির গ্রহণযোগ্য আছে এদিক থেকে এবং কোরআনের এটা বৈশিষ্ট্য যে এক সঙ্গে আল্লাহ আল্লাহতলা একটি অর্থ মিন করেন না কয়েকটি মিন করেন এটা একমাত্র কোরআনে সম্ভব আর কোন লিটারেচারে সম্ভব হবে না একসঙ্গে এতগুলো মেসেজ দেওয়া যেতে পারে আল্লাহ এই সমস্ত কথা বলছেন কোরআন দুশ্মনি করবা তাদের সবাইকে আল্লাহর কাছে হাসন করা হবে জমায়েত করা হবে তখন জিজ্ঞেস করা হবে কে কি করেছ মানুষেরতে বিচার হবেই জানোয়ার মাহলুক ও যদি একে অপকে কষ্ট দেয় সেখানে তাদের বিচার হবে না যারা আল্লাহ তালার এই আয়াত গুলোকে অস্বীকার করে প্রত্যাখ্যান করে গ্রহণ করে না তারা আসলে বধির এবং বোবা অন্ধকারের মধ্যে আছে একটা লোক যদি হয় বধির কানে শুনে না বোবা কলত কথা বলতে পারে না আর আছে এমন এক জায়গায় চূড়ান্ত অন্ধকার আর অন্ধকার এই বেটার আর কি উপায় এখন বলেন দেখি তার বিপদ আপদ আসলে তার সামনে কোন দিকে যাবে কি সমাচার তার কোন উপায় আছে কানেও শুনে না কথাও বলতে পারে না আর পড়ছে অন্ধকারের ভিতরে এই বেটা যেরকম মুসিবত জাদা হয়ে গেছে চতুর্দিক থেকে বিপদগ্রস্ত হয়ে আছে এই কাফের গুলো দিনের কথা শুনে না এর দু আনছে এবং তাদেরকে অন্য আয়াত এসে অন্ধ করে উঠানো হবে ওমান যে ব্যক্তি আমার গ্রহণ করা থেকে দূরে সরে যাবে আমার স্মরণ থেকে থেকে দূরে চলে যাবে আমি তার জন্য কঠিন জিন্দি দেব তার জিন্দগিটা বিভিন্ন রকমের কঠিনতে ভরপুর হয়ে যাবে তার কোনো সুখ শান্তি হবে না মানসিক ভাবে অশান্তির মধ্যে থাকতে হবে আর তে মত দিন অন্ধ করে উঠাবে অন্ধ করে উঠানো হবে কল আর বলবে দুনিয়ার মধ্যে কাফেররা অন্ধ হয়ে উঠবে মোমেনরা চোখ দিয়ে উঠ চোখ সহকারে উঠবে আল্লাহ তাল্লা বলেন এই জন্য অন্ধ করেছি তুমি দুনিয়াতে আমার আলো এসেছিল তুমি সেগুলাকে বর্জন করেছ প্রত্যাখ্যান করেছ গ্রহণ করি আজকে তোমাকে এভাবে ভুলে যাওয়া হবে তোমাকে তোমার চোখের আলো দেওয়া হবে না তোমার জন্য আরো কঠিন পরিস্থিতি সামনে আছে গোমরা করে দেন আর যাকে চান আল্লাহ তালা সেরাত মুস্তকিম এর উপরে নিয়ে আসেন তা এখন তাহলে চান তাকে গোমরা করে দেন আল্লাহ চান তাকে হেদায়তের দিকে সেরাত মুস্তকিম নিয়ে আসেন তো হ্যাঁ সে কথাই বুঝি কোনো কবিতায় গানে এসেছে জামনে নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ তুমি বাঁচাও তুমি তুমি কামড় দাও তুমি ওজা হয়ে ঝাড়তে আস না উজুপিল্লা সব দোষ আল্লাহ তালা মোটেই নয় তাহলে এই কোরআনে কি বোঝানো হয়েছে ওইরকম কিছু বোঝানো হয়েছে না কোরআনে বোঝানো হয়েছে যে আল্লাহর কাছে মন খুলে আল্লাহ তাকে হেদায়ত দিবেন হেদায়ত আল্লাহর হাতে আল্লাহ আল্লাহ কাছে আমরা প্রত্যেক দিন চাই সেরাত আল্লাহর হাতে দেওয়ার মালিক আল্লাহ আমরা চাইতে হবে সে কথাটাই বোঝানো হয়েছে যে চায় এই লাইনে আসে আল্লাহ তাকে দেবেন আর শুধু দুশ্মনী করে তাকে আল্লাহ জোর করে দেবেন নাকি না তাকে আল্লাহ গোমরার কথা সিল দিয়ে দেবেন খতাম আল্লাহ আল্লা খুল বহিম হয়ে